এই ছেলেটা বেজায় খারাপ দুষ্টুমিতে পাকা ওই ছেলেটা অনেকে ভালো ফুলের রেণু মাখা এই ছেলেটা বেজায় খারাপ দুষ্টুমিতে পাকা ওই ছেলেটা অনেকে ভালো ফুলের রেণু মাখা ওই ছেলেটার মতো আমি ভালো হতে চাই ওই ছেলেটার মতো আমি ভালো হতে চাই ওই ছেলেটার মতো আমি ধন্য হতে চাই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 ডালে ডালে পাখির বাসা খুঁজে সারা খুন ওই ছেলেটা দারুন খুশি হাদিসের বই পেলে পড়ার সময় পড়ে যে খেলার সময় খেলে এমন ছেলের তরে ধন্য সকল বাবা মাই ওই ছেলেটার মতো আমি ভালো হতে চাই ওই ছেলেটার মতো আমি ধন্য হতে চাই এই ছেলেটা বেজায় খারাপ দুষ্টুমেতে পাকা ওই ছেলেটা অনেকে ভালো ফুলের রেনু মাখা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 ওই ছেলেটা সবার সাথে হাসি খুশি থাকে মুরব্বীদের প্রতি মনে শ্রদ্ধা ভরে রাখে মিলেমিশে থাকে সে যে এক সাথে ভাই ভাই ওই ছেলেটার মতো আমি হতে ভালো হতে চাই ওই ছেলেটার মতো আমি ধন্য হতে চাই এই ছেলেটা বেজায় খারাপ দুষ্টুমিতে পাকা ওই ছেলেটা অনেক ভালো ফুলের রেণু মাখা ওই ছেলেটার মতো আমি ভালো হতে চাই ওই ছেলেটার মতো আমি ভালো হতে চাই ওই ছেলেটার মতো আমি ধন্য হতে চাই ওই ছেলেটার মতো আমি ভালো হতে চাই এই ছেলেটার মুখে কাজে মিথ্যা কথার বিন দুষ্টুমিতে হেলায় খেলায় কাটায় সারা দিন। ওই ছেলেটা সবার সাথে সত্য কথা বলে আজান হলে অজু করে মসজিদে যায় চলে এমন ছেলের জন্য হাসে সারা বিশ্বটাই ওই ছেলেটার মতো আমি ভালো হতে চাই ওই ছেলেটার মতো আমি ধন্য হতে চাই এই ছেলেটা বেজায় খারাপ দুষ্টুমিতে পাকা ওই ছেলেটা অনেকে ভালো ফুলের রেণু মাখা ওই ছেলেটার মতো আমি ভালো হতে চাই